আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ ওয়া اشহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া اشহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আ আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা আম্মা বাদ সম্মানিত دینی জানুয়ারি দুই জানুয়ারি একুশ এই রবিবারে আমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকিদা বিষয় নিয়ে যে চলে আসছে তার পর্ব নম্বর চৌত্রিশ বিষয়বস্তু তুল আসমা সিফাত যে তিনটি প্রকরণ রয়েছে বা তিন রকমের তৌহিদ রয়েছে তার তৃতীয় প্রকরণ এটির শেষ বিষয়বস্তু আজকে আমরা তহিদুল আসমা সিফাতের আলোচনা সংক্ষেপে শেষ করবো ইনশাল এর মাধ্যমে আমাদের ধারাবাহিক পর্বন নম্বর তেইশ থেকে শুরু করে চৌত্রিশ পর্যন্ত ১২টি। করবে তৌহিদুল আসমা সেফাত সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে আল্লাহবুল্লা আলমিন এই সমস্ত কথাগুলি থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন তৌহিদুল আসমা সেফাতের যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হয় বিশেষ করে সেটা হচ্ছে যে তৌহিদ যে তিন ভাগে বিভক্ত তৌহিদুল অলুহিয়া যার অপর নাম তৌহিদুল এবাদা দ্বিতীয় তহিদিয়া তৃতীয় তহিদুল এই তহিদ এর তিনটি প্রকরণের সাথে অত জড়িত কিনা একটির অপরটির সাথে সম্পর্ক সহজ ভাষায় তহিদের যে তিনটি প্রকরণ তার একটির অপরটির সাথে সম্পর্ক কি ধরনের সম্পর্ক রয়েছে সংক্ষেপে তহিদের এই ঘনিষ্ঠ সম্পর্ক রাখে একটি নষ্ট হইলে বাকিগুলো নষ্ট হয়ে যায় এমন নয় যে তহিদদের একটা প্রকার নষ্ট করেছে কিন্তু বাকিগুলো ঠিক আছে এমনটা নয় যেমনই একটা নষ্ট করবে ভঙ্গ করবে তেমনি বাকিগুলো নষ্ট হয়ে যাবে বা ভঙ্গ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে লেখক বলছেন তৌহিদের যে প্রকরণ গুলি রয়েছে তৌহিদুল আল্লাহ রব আলমিনের এবাদত বন্দিগির ক্ষেত্রে অলুহিয়াতের ক্ষেত্রে যা বান্দার কাজ তাই অন্য ভাষায় আলমিনের কাজ গুলির ক্ষেত্রে একত্র প্রতিষ্ঠা করা তৌহিদ প্রতিষ্ঠা করা তহিদুল আসমা শেফাত আল্লাহ রবুল্লা আলমের নাম গুণাবলী গুলি বিশ্বাস করা মেনে নেওয়া যেভাবে আল্লাহ রবুল আলমিন বলেছেন যেইভাবে তার রসুল্লাহ আমাদেরকে জানিয়েছেন তাতে কোন রকমের অপব্যাখ্যা না করে কোন রকমের তাতে বিকৃতি না ঘটিয়ে তা অস্বীকার না করে নিষ্ক্রিয় না করে এবং তা কোনো কিছুর সাথে তুলনা না করে তার ধরন নির্ণয় না করে মেন গাই তাহরিফিন বা তালিন এই কথাগুলির অর্থ পেশ করলাম এই তহিদুল তহিদ যে প্রকরণগুলি রয়েছে তিনটি তার প্রত্যেকটি মোতালাজে মতন একটি অপটির সাথে জড়িত বা সম্পৃক্ত একটি অপটি ছাড়া থাকতে পারে না যদি একটির পরিপন্থী কেউ কাজ করে তৌহিদ আল্লাহর একত্র এ তৌহিদ তিনটি প্রকরণ তার একটির বিপরীত বা পরিপন্থী কোনো কাজ যদি কেউ করে একটাকে যদি নষ্ট করে পরিপন্থী কাজ করা মানে তার বিপরীত কিছু কাজ করে একটি তৌহিদ এক শ্রেণীর তৌহিদকে নষ্ট করে দেওয়া এক প্রকার তহিদ কে কেউ যদি নষ্ট করে তো বাকিগুলি সবগুলি নষ্ট হয়ে যাবে না বাকিগুলো বহাল থাকবে বলছে নাম হেমা তহিদের যে প্রকরণগুলি রয়েছে সেগুলি একটি অপরটির সাথে ঘনিষ্ঠ ভাবে জড়িত একটি অপরটির জন্য আবশ্যক একটি আরেকটি ছাড়া থাকতেই পারে না থাকলে সবগুলি থাকবে আর একটা নষ্ট করলে বাকি সবগুলি নষ্ট হয়ে যাবে একটি অপরটির সাথে অত প্রত ভাবে জড়িত সুতরাং যখন একটি অপরটির সাথে ঘনিষ্ঠ ভাবে ফামান ফমান আশরা কাফি নিনহা সুতরাং তৌহিদের যে তিনটি প্রকরণ তার কোনো একটিতে যদি কেউ সিপ করে ফেলে মুশরে বাকিয়া তাহলে বাকি যে তহিদের প্রকরণ গুলি রয়েছে আরো দুটি তাতেও সে মুশরেক শুধু বলা যাবে না যে সে তহিদুল মুশরে কিন্তু তহিদুলা যখনই তহিদের একটি প্রকারকে নষ্ট করবে তখন বাকিগুলিও নষ্ট হয়ে যাবে কারণ একটি অপটির সাথে সম্পৃক্ত মিসাইল জালকের একটা সুন্দর উদাহরণ দিয়েছেন আর উদাহরণ দিলে বিষয়টি বুঝতে সহজ হয় উদাহরণ ছাড়া শুধু কোনো কিছু বর্ণনা করলে জটি। জটিল এর উদাহরণ উদাহরণ হচ্ছে আহ্বান করা দোয়া করা আল্লাহ ছাড় অন্যের কাছে দোয়া করা ইয়া বড় পীরকে যারা ডাকছে ইয়া গোষ খাজা মানে চিস্তি ডাকছে ইয়া খাজা ইয়া বা জি যে কোনো সুফিকে অসাধারণ ক্ষেত্রে বা মৃত কে কেউ ডাকছে এমন বিষয়ের ক্ষেত্রে যেটা সাধারণত আল্লাহ সৃষ্টির দ্বারা করা সম্ভব নয় মৃত যদি হয় তো কোনো কিছুই করা সম্ভব নাই মৃত মারা গেছে মরদেহ করে আছে আর তার সামনে চিৎকার যদি করেন যে আমাকে দাও আমার এই কথাটা শুধু উত্তর দাও তুমি আমার এই মশালাটা আপনি বলে দেন শেখ আপনি মশালাটা বলে দেন দুনিয়া থেকে গেছেন গেছেন মারা গেছেন মাসালাটা বলতে পারবে বলে কেউ যদি কোন মৃত ব্যক্তিকে দাফন করার পরে দাফন করার আগে ডাকে কাছে থেকে ও ডাকে তবুও সে শোনেও না আর সে ডাকে সাড়াও দিতে পারে না জবাবও দিতে পারে না উপলব্ধি কিছু জানা না কি করছে আমার পাশে জীবিত যদি হয় জীবিত সৃষ্টি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাইছে সে জীবিত কিন্তু এমন অসাধারণ ক্ষেত্রে যেটা সাধারণত কোন মানুষ দিতে পারে না অথবা দূর থেকে ডাকছে হয়তো দিতে পারবে কিন্তু দূর থেকে ডাকছে উদ্ধার করতে পারবে সাহায্য করতে কিন্তু এত দূর থেকে ডাকলে সাধারণত শোনে না মানুষ তাহলে শির্ক তাহলে জীবিতকে ডেকে শির্ক হইতে পারে অসাধারণ ক্ষেত্রে অথবা চোখের আড়াল থেকে দূর থেকে মেটকে ডাকলে শির্ক হইতে পারে আল্লা ছাড়া অন্যকে আহ্বান করা ডাকা ডাকওয়াল এবং আল্লাহ ছাড়া অন্যর কাছে যাচ্ছা করা কোন কিছু চাওয়া যা করতে সেই সৃষ্টি সেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে যাকে ডাকছে যে কোন ব্যক্তি হোক না কেন মালায় একদর আলীহে যেটা করতে সক্ষম নয় যেটা করতে সক্ষম নয় মৃত কোন কিছু করতে সক্ষম নয় জীবিত যতটা তার শরীরে ক্ষমতা আছে ততটা করতে পারে কিন্তু চোখের আড়াতে শোনায় নাই তো করবে কি দূরে থাকলে আর কাছে থাকলে অসাধারণ ক্ষেত্রে কেউ যদি বলে যে ওপির বাবা আমার রোগটা ভালো করে দেন আমার অভাব ঘুছিয়ে দেন আমার মনস্কামনা পূরণ করে দেন আমাকে সন্তান দান করেন জীবিতকে ডাকে শুনছে কথা তারপরও। এই গরজ পুরা করতে পারে না সুতরাং সিটি বড় শির যদি কাজটা করে দিতে পারবে সক্ষম কিন্তু দূরে আছে শোনে না পানি কেউ সাঁতারা জানে না ডুবছে আর এক কিলোমিটার দূরে অথবা সামান্য কিছু দূরে কিন্তু সেখানে আওয়াজ পৌঁছিবে না সেই ডুবন্ত ব্যক্তির আওয়াজ পৌঁছিবে না যদি চিৎকার করে ডাকে দেখছে যে ওফির সাহেব কিছুটা দূরে আছে বাবা গো আমাকে উদ্ধার করো সে জীবিত কিন্তু কথাটি শুনতে পাইনা এসে হয়তো উঠিয়ে নিতে পারবে সাঁতারা কিন্তু যেহেতু অবস্থা গুলিতে হয় বুঝতে পারলেন শুধু একটি অবস্থায় শির্ক হবে না সেটা হচ্ছে এমন কিছু আমার কাছে আপনার কাছে চাইল জীবিত এবং সেটা দিতে আমি সক্ষম শাহ আমাকে একটু পাঁচ হাজার টাকা ধারা দেন তো আমার এই বোঝাটা একটু বোঝাটা উঠানো সম্ভব উঠিয়ে দাও এই ক্ষেত্রে আল্লাহ সালনের কাছে সাহায্য চাওয়া যাবে বা ডাকা যাবে ভাই একটু আমাকে একটু সহযোগিতা করেন বাকি সবগুলি সিরকে যাব বুঝাইলাম আল্লাহ ছাড়া অন্যকে ডাকা অন্যের কাছে যাচ্ছা করা এমন বিষয়ে যে বিষয়গুলি করতে সক্ষম নয় আল্লাহ ছাড়া কেউ আল্লাহ ছাড়া সেগুলো করতে পারে না মেদকে জীবিত করা রোগের আরোগ্য দান করা সন্তান দেওয়া যে মনস্কামনা পূরণ করা ইত্যাদি ইত্যাদি ফাদুয়াহু এলেই হেদুয়াহু এই সুতরাং আল্লাহকে এবাদত করা বা আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে এবাদত আল্লাহ কাছে দয়া করা হচ্ছে ডাকব কাছে দা করা আল্লাহান করা্লাহ রিবানি আল্লাহমি ইত্যাদি এটি হচ্ছে এ বাদা আল্লাহকে ডাকা আল্লাহকে আহ্বান করা হচ্ছে এ বাদা মকল এ বাদা বরং সেটি হচ্ছে এবাদতের মগজ এবাদতের সার এবাদতের মূল আসল এবাদতই হচ্ছে ডাকা কারণ আল্লাহর এবাদতবন্দির উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে যাচ্ছা করা আল্লাহকে আহ্বান করা ডাকা আর দোয়া হুয়াল এ বাদা সেই মুসলিমের দোয়াই হচ্ছে তো আসল মূল এবাদত আর তিরিশটি রয়েছে না আর দোয়া মুখ খুলে বা দোয়াই হচ্ছে এবাদতের মগজ বা এবাদতের সার আল্লাহকে ডাকা হচ্ছে বা আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে এবাদত তাহলে আল্লাহ ছাড় অন্য কে কেউ যদি ডাকে অন্যকে কে করে অন্যের কাছে দোয়া করে সে জীবিত হোক আর মৃত হোক অসাধারণ ক্ষেত্রে তাহলে সার ফোহালে ফিল এলাহিয়া আল্লাহ ছাড়া অন্য দিকে ফিরিয়ে দেয় আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি হিন্দুরা তাদের দেবী গুলোকে মা বলে ডাকে আর মুসলিম যারা সিরকারী মাজার পুজারি তারা বাবা বলে ডাকে যদি ডাকে তাহলে এটা হচ্ছে আল্লাহর অলুহিয়াতে সির করা এ আল্লাহর হক হচ্ছে দোয়া করা সেটা আল্লাহর অন্যের দিকে যদি ফিরিয়ে দেয় অন্যকে যদি ডাকে তাহলে এটা হচ্ছে অলুহিয়াতে বা এ বাদাতে শির তুল এবাদাতে শির করিদুল এক আল্লাহকে ডাকতো তাহিদুল এবাদা প্রতিষ্ঠা হইত কারণ বান্দার আমল হচ্ছে দোয়া করা সেটা আল্লাহর জন্য খাস হইতে হবে সির করে ফেলল যখন তহিদুল এবাদা বা তৌহিদুল অলুহাতে করে ফেললো তাহলে সে দেখা যাচ্ছে যে এই সিরকের কারণে তহিদুল রঘুবিহাতির করল আর তহিদুল আসমা শেফাত সির করে ফেললাম কিভাবে এই দুটো কথা আবার বুঝাচ্ছেন এই একটি কাজের মাধ্যমে তহিদ তিনটি যে প্রকরণ সবগুলিতে সির করে ফেললাম কিভাবে একটি অপরটির সাথে অতপ্রতভাবে জড়িত তহিদুল অলুহিয়াতে শির করার কারণে শিরকুল সিরকুল শিরকন ফেলুহিয়াতে এবাদতে শিরকের কারণে রঘুবিহাতেও সির করে ফেললো আর আসমা সেফাতেও সির করে ফেললো কিভাবে দ্বিতীয়টা বোঝাচ্ছেন তৌহিদর রবি কেমন করে এটা শির খেয়ে যে আল্লাহ সবানোকে ডাকলে পছন্দ সবাল ইয়াহু জীবিত ব্যক্তিকে অসাধারণ ক্ষেত্রে দাগ করলো দোয়া করলো চাইলো কিছু তো তখন উদ্দেশ্য হচ্ছে কোনো কল্যাণ হাসিল করা আমাকে এটা অথবা এই বালা মসিবত দূর কর মিনজালবে খাইন সওয়ালু আল্লা ছাড়া অন্যের কাছে যে যাচা করলো তিলকাল হাজা সেই প্রয়োজনটি সেই প্রয়োজন দুই রকম মানুষের প্রয়োজন দুই রকম হয় কল্যাণ চাওয়া অথবা অনিষ্ট থেকে রক্ষা চাওয়া মিনজালবে খাইরিন কল্যাণ কামনা করলো যে আল্লাহ আমাকে ছেলে দাও আল্লাহ আমার রোগ করে দাও আল্লাহ মনের কামনা বাসনা পূরণ করে দাও আল্লাহ রুজিতে বরকত দাও এগুলো হচ্ছে চাওয়া কল্যাণ চাওয়া আরেকটা হচ্ছে আল্লাহ আমার বালামসিব করো আর আমার শত্রুকে প্রতিহত করো ইত্যাদি অথবা প্রতিরোধ করা প্রতিরোধ করা এই যে আল্লাহ ছাড়া অন্যের কাছে এইটা যদি করে এটা আল্লাহর কাছে করতে হবে কিন্তু আল্লাহ ছাড়া অন্যের কাছে যখন করবে মতাকে দান এই বিশ্বাস নিয়ে আল্লাহ কাদের আলা যায় দাঁড়িয়ে সেটা করতে পারে যারা মাজারে গিয়ে পীরের কাছে সেই দরগাতে চাই চাওয়া যেমন এবাদতের শির্ক হলো অলুহিয়াতে তেমনি তার ধারণা যে আমাকে কল্যাণ পৌঁছাতে পারবে অনিষ্ট দূর করতে পারবে যখন এই ক্ষমতার অধিকারী বানিয়ে দিলেও ও চিস্তি কে শাহজালালকে শাহপুরানকে যে কোনো মাজার কাজে কারণ রোগ ভালো করা আল্লাহর দূর করা আল্লাহ করা কাজ ছেলে মেয়ে দেওয়া সন্তান দেওয়া আল্লাহর কাজ হায় হায়াতমত আল্লাহর কাজ এখানে যখন আল্লাহ চেয়ে ফেললো তাহলে সে আল্লাহর কাজে শরিক করে ফেললো কেন হাইসু এ কারণ সে বিশ্বাস করলো আল্লাহ সাথে সেও নিয়ন্ত্রণ করে আল্লাহ করে আল্লাহর আউলিয়া যারা বয়স কুতু আছে তারা পৃথিবীতে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণকারী বানিয়ে তারাও এসব ক্ষমতা রাখে তাহলে রোগ এতে গেল দুটো গেল একটি সিরকের কারণে তহিদুল বলছেন যে তহিদুল আসমাসীর কেমন করে হইলো এইভাবে হলো যে একজন মুসরেক ব্য ব্যক্তি বাদি যে আল্লাহ ছাড়া অন্যের কাছে আহ্বান করছে রবি তো আল্লাহর কাজেও শির খেয়ে গেল কেন চাইলো এই জন্যই তার কাছে এই আহ্বান করেছে বা তার কাছে দোয়া করেছে আল্লাহকে বাদ দিয়ে যে মা এতে তার এটা বিশ্বাস যে আন্নাহ যে আমার ওলি জিলানি চিস্তি বাংলাদেশ থেকে ভারত থেকে আমেরিকা থেকে ইউরোপ থেকে মাজার পুজারি বেড়ে লোভি কোথায় আব্দুল কাদের জিলানি দাফন আছে বাগদাতে ইয়া গোস মাদা ময় চিস্তি দাফন আছে রাজস্থানে ভারতের ইয়া খাজা ইয়া গরিব নামাজ মাদাত এই যে চাইলো কেন চাইলো বা এই করলো এই আহ্বান বোধিবল করবে দূর থেকেও শুনছে কাছে থেকেও শুনছে এই বিশ্বাস ফিআতেন যে কোন সময় শুনছে কারণ সারা পৃথিবীতে সবার জন্য এক সময় থাকে না যেকোনো সময় শুনছে অফিয়াই মানে এবং যে কোনো স্থান থেকে শুনছে বা যে কোন স্থানে শুনছে যেখান থেকে ডাকুক না কেন শুনছে সারা পৃথিবীতে যে যেখানে মাজার আছে তারা ডাকছে এইটা তারা প্রকাশ্যে বলছে প্রকাশ্য কথা যে আমাদের ওলি আউলিয়া ঘোষ কুতুবরা আমাদের ডাকে সাড়া দেয় আমাদের কথা শোনে এবং আমাদের মনস্কামনা পূরণ করতে পারে বাহুয়া শির ফিল আসমা সেফাত যখন মনে করলো যে আমার ওয়ালি আমার বুজুর আমার পীর আহ সে জেলানি হোক চিস্তি হোক যেকোনো পীর হোক না কেন তিনি দূর থেকে কাছে থেকে সর্ব অবস্থায় সর্বক্ষণ শুনছেন তাহলে এখানে আল্লাহর নাম গুণাবলিতে তৌহিদুল আসমা সেফাতে শির করে ফেললো বলছেন বাহুয়া শির কুনফিল আসমা সেফাত এটি শির খেয়ে গেল আল্লাহর নাম এবং গুনাবলিতে কেমন করে সির খেয়ে গেল সর্বস্রোত আল্লাহ নাম এবং আল্লাহর গুণ হচ্ছে সবকিছু শোনা যে কোনো আওয়াজ শোনা জোরে হোক আসতে হোক মনের আওয়াজ হোক মনের কথা হোক আল্লাহ সব কিছু শুনছেন আলিমে সত্য এবং দূরে হোক কাছে হোক চোখের আড়ালে হোক যেখানে হোক আল্লাহর জন্য সব সমান এই গুণটা একমাত্র আল্লাহর সেটা কাকে দিয়ে দিল তার অলিকে দিয়ে দিল গাই সে মাসমু মাসমুয় যা সমস্ত যে সোনার বিষ্ঠিকে পরিবেশন সব কিছু শোনে দুরির কাছে থেকে লাই হাজ করবন ওয়ালা বৌধ না থাকলে কোন আড় হয় না দূরে থাকলে কোন আড় হয় এই পৌঁছানোর জন্য কোন আর নেই যেখান থেকে শোনে এর মাধ্যমে কি করলো সেফাতেও সির করে ফেললো তাহলে ধারাবাহিক আজকের আলোচনায় প্রথম সির করলো তহিদুলাতে যেত না এই সিরিপটা কোথায় পৌঁছালো আল্লাহ রুবুয়াতে সিরকে পৌঁছালো আর এই শির আসমা আসমাফ পর্যন্ত পৌঁছে গেল সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সুতরাং এর এই শির করা আল্লাহর এবাদত বন্দি কিন্তু যে এই শির করা প্রথম আল্লাহ ছাড়া অন্যকে ডাকা দোয়া করা এটা শুরু হলো এটা সম্পৃক্ত হলে সাথে সাথে আর সির আল্লাহর কাজে শির করার সাথে আল্লাহর নাম গুণাবলীর প্রকরণে সির করলে বাকি সবগুলিতে মানুষ শিরকে লিপ্ত হয়ে যায় যার ফলে সব কিছু তার ধ্বংস হয়ে যায় লাইন আশরাত তার নাম আল এই জন্য এই ধ্বংসাত্মক সবচেয়ে বড় অপরাধ যে সির্ক বিল আল্লাহ সাথে সীরক মানুষ যখন করে তখন অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যায় কারণ তার যাবতীয় ধ্বংস হয়ে গেল যে কত বিপজক তার পরিণাম আল্লাহরুল্লাহ আলম যেন এই সির্কের ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করে এবং আমাদেরকে যাবতীয় রকমের প্রকাশ্য সির্ক গোপনীয় সিল্ক বড় সির্ক ছোট সির্ক সমস্ত রকমের শির্ক থেকে আল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করেন এখানে শেষখানে যেহেতু আলোচনা শেষ একটি কথা বলবো যে আল্লাহ রব্বুল আলমিনের তৌহিদুল আসমা শেফা সম্পর্কে যা আমরা পড়লাম তাতে আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি যে তৌহিদুল আসমা সেফাত মানে আসমা ইসমের বহু বচন নাম সমূহ আল্লাহ আর সিফাত গুণ তো আল্লাহর নাম সমূহ এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করা আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে তৌহিদ প্রতিষ্ঠা করা এইসব তৌহিদুল আসমা সেফাত আল্লাহবুল্লা আলমের নামগুলি তো জানা আছে যে যে যেসব নাম কোরআকারি মে রসুল্লাহামের সন্ন্যায় প্রমাণিত সেগুলি আল্লাহর নাম জানে গুণাবলী আল্লাহ রবীন্দ্রলী সম্পর্কে আমরা জেনেছি যে আল্লাহর গুণাবলী কয়েক রকমের এক হচ্ছে আল্লাহর রব্লা আলমিনের প্রত্যেকটি নামের অর্থে একটা করে গুণ রয়েছে যেমন আল্লাহ রব্বুল্লা আলমিনের নাম হচ্ছে আলিম আল্লাহ আলিম মানে সব জেনি সবকিছু জানে এই যে আল্লাহর নাম হলো এখান থেকে একটি গুণ পেলাম সেটা হচ্ছে আল্লাহ রবুল সব কিছু জানেন আল্লাহ রব আলম একটি নাম এটি হচ্ছে আল্লাহর নাম আর এখান থেকে পেলাম আল্লাহ সোনেন আর সোনাটা হচ্ছে আল্লাহর সেফাত আল্লাহর গুণ সিফাত মানে হচ্ছে বাংলায় গুণ এগুলি হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের গুনাবলী আল্লাহর রব গুণাবলির একটা দিক রয়েছে আল্লাহর জাতিসত সিফাতে এগুলি আলোচনা করেছি আল্লাহর আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত আল্লাহর হাত এটি হচ্ছে আল্লাহর গুণ বা এটি আল্লাহর গুণ আল্লাহ রব চোখ আছে হ্যাঁ পুরানি কে রিম দ্বারা প্রমাণিত আল্লাহর গুণ আল্লাহ রব্বুল আলম বজ চেহারা আছে আল্লাহর গুণ এইভাবে আমরা আল্লাহ রব্বুল আলমিনের আহ সত্তাগত বা জাতি যে গুণগুলি রয়েছে বা সিফাত রয়েছে এগুলোকে সেফাত বলবো এগুলোকে কখন আমরা অজ্ঞতাবশত যাতে অঙ্গ প্রত্যঙ্গ না কারণ অঙ্গ প্রতঙ্গ যেমনই বলে আপনি সৃষ্টির সাথে তুলনা করে দিলেন এই তুলনা চলবে না আমার আপনার ক্ষেত্রে আমার হাত আমার অঙ্গ আমার চোখ আমার অঙ্গ মানুষের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলিকে অঙ্গ বলবেন যেগুলিকে আরবিতে অদো বলা হয় বাহু বচন আদা কিন্তু আল্লাহ রাবুল আলমের ক্ষেত্রে এটা বলবেন না যে আল্লাহর অঙ্গ খবরদার কথা বলবেন জ্ঞান রাখে না আর তাতে বলা শুরু করে তাতে লেখা শুরু করে তারা এইরকম গুমরাহের শিকার হয় শত আল্লাহ রাবুল আলম যেমন ইতিবাচক গুণ রয়েছে তেমন নেতিবাচক গুণ রয়েছে এটাও আমরা পড়েছি ইতিবাচক গুণ যেমন সুরা সে দুই রকম রয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহ আহাক আল্লাহ একত্র আহাক ইতিবাচক আসাম তারপরে জনক না এই যে না নেতিবাচক তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম আর তিনি জাতক ও না তাকে কেউ জন্ম দেয়নি তিনি কারো থেকে জন্ম নেননি এটি হচ্ছে নেতিবাচক নেগেটিভ বলামু কফাদ এবং তার সমকক্ষ সমতুল্য নেই তার মতো কোনো কিছু নেই নেতিবাচক এটা আল্লাহ গুণ বলবুসামিউল বাসির তিনি শোনেন সবকিছু এবং জানেন সবকিছু সবকিছু দেখেন আল বাসির তো এগুলি হচ্ছে ইতিবাচক আল্লাহাবুল্লাহ আলমিনের আহ এইসব আমরা কখনো অঙ্গ বলবো না অথবা একটা আছে কোরআন কারি মেহাদিসা আছে ওইটা থেকে আরেকটা আমরা নেওয়া শুরু করব খেয়াল খুশি এটা কখনো বলবো না জি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে কোরআন সন্নার দলিলের সাথেই চলার তৌফিক দান করেন এবং যেখানে দলিল আমাদেরকে নীরব হওয়ার তৌফিক দান করেন এই শিক্ষা আল্লাহ আল্লাহ কোরআন অনুসরণ সার্বিক জীবনে তৌফিক দান করেন সমস্ত রকমের বলা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ জানে হেফাজত করেন মহামারী থেকে আল্লাহ মুসলিম ভাই বোন বিশেষ করে ভালো মানুষ যার আল্লাহ তাদের আল্লাহ যেন হেফাজত